আমাদের গ্রামে একজন আছে তার বেশ কিছু অনুসারী আছে না শিলাবৃষ্টি নামাইতে যায় সে কি মুসলমান প্রথম কথা হইল ওলি বলছেন এটা উনি তো অলি হতে পারে না যিনি নামাজে না তিনি আবার অলি হয় তাকে যদি কেউ অলি মনে করে তারই ইমান চলে যাবে এটা ইমান বঙ্গের একটা কারণ যে শরীয়ত না মেনে শরীয়তের অনুসারী না হয়ে আল্লাহর অলি হওয়া যায় এটাকেও বিশ্বাস করলে তার ইমান চলে যাবে বলছেন যে তাকে কিভাবে দিনের দাব দেবেন তাকে ইমানের দাব দিবেন ইমানের তাকে কোনো আমলের দাবার দিবেন না তা তো নাই তা ও দিবে তাকে ইসলাম গ্রহণ করার জন্য দাবার দিবেন বের তার কোন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়ালামানি বন্ধুত্ব বারামানি সম্পর্ক বিচ্ছিন্ন করা কি কি কারণে বন্ধুত্ব হবে কি কি কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হবে এটা একজন জানতে হবে যে আল্লাহর এরকম নামাজ না কিন্তু সে নিজেকে মুসলমান মনে করে এই আল্লাহর বান্দার সাথে বাড়া আত হবে বাড়া হবে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে তার সাথে শুধু এতটুকু সম্পর্ক থাকবে তাকে ইমানের দাবাত দেওয়ার জন্য যতটুকু সম্পর্ক দরকার এতটুকু